সুরতরি রহমান রহীম আল্লাহকার وَتَكُفُّ فِيمَا فَعَلُوا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 هذه النار التي كنتم بها تكذبون أفتح যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তাদের বলা হবে এ হচ্ছে সেই আগুন যাকে তোমরা অস্বীকার করতে এটা কি জাদু মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ না যাও তোমরা এতে জ্বলতে থাকো অতঃপর এখানে বসে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো কার্যত তা তোমাদের জন্য সমান কথা তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অবশ্যই আজ জান্নাতের সুরম্য উদ্যানে ও অপূরন্ত নিয়ামতে অবস্থান করবে তাদের মালিক তাদের যা দেবেন তাতে তারা সন্তুষ্ট হবে তাদের মালিক তাদের জাহান নামের কঠোর আজাদ থেকে বাঁচিয়ে দেবেন তাদের আরও বলা হবে তোমরা পরিতৃপ্তির সাথে আজ সেখানে পানাহার করতে থাকো তোমাদের আমলের বিনিময়ে elye anko na wa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 वस्तुत प्रत्येक व्यक्ति निज निज कर्मफल हाथों बंदी तरफ सब गोष्ठ दिए आहार्योन करके अपरू पेयला भरे भरे पानी थे अर्थहीन कथा और क्षकर्म था एवं रकम अपराधो था त चारपाशे तरफ सेवार नियोजित किशोर दल जरा एक যেন লুকিয়ে রাখা মনি মুক্তা তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের দুনিয়ার জীবনে কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে। তারা তখন বলবে হা আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম আর এ কারণেই আজ আল্লাহতালা আমাদের উপর এসব ন্যামত দিয়ে অনুগ্রহ করেছেন সর্বোপরি তিনি আমাদের জাহান নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন আমরা আগেও আল্লাহতালাকে ডাকতাম আমরা জানতাম তিনি অনুগ্রহশীল উদয় তদিন ববর বো বরདང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 অথবা এরা কি বলতে চায় সে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে সত্য কথা হচ্ছে এরা ইমান আনে না তারা নিজেদের কথায় যদি সত্যবাদী হয় তবে তারাও এই কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না তারা কি কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা বলতে পারে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা না তারা নিজেরাই এ আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে এরা আল্লা সৃষ্টি কৌশলে বিশ্বাসই করে না তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের আছে না তারা সম্পদের বসেছে আসমানে ওঠার মতো কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা আসমানের অধিবাসীদের কথা শুনি আসে তাহলে তারা আসমান থেকে শোনা বিষয়ের উপর সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক 129. <تصفيق> ألوهم <تصفيق> for you. نظن على انسي অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা সন্তানগুলো আল্লাহ তালার জন্যে আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেগুলো কিংবা তুমি কি আল্লাহর বিধানাবলীর তা দিগের বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছ যা তাদের কাছে দুর্বহ জরিমানা বলে মনে হচ্ছে অথবা তাদের কাছে রয়েছে অদৃশ্য জ্ঞানের এমন কিছু যা তারা লিখে রাখছে না এর কোন হয় আল্লাহতালার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে আল্লাহতালা তো এদের যাবতীয় কি কর্মকাণ্ড থেকে পবিত্র যদি কখনো এরা দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে তাহলে তাকে এরা আল্লাহর কোন নিদর্শন মনে না করে বলবে এ তো হচ্ছে পুঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র হে নবী তুমি এতে ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটি সচক্ষে দেখে নেবে যেদিন তারা হুঁশ জ্ঞান শূন্য হয়ে পড়বে সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্র ও ফন্দি কোনো কাজে লাগবে না এবং সেদিন তাদের কোন রকম সাহায্যও করা হবে না যারা জুলুম করেছে তাদের জন্য এছাড়াও पार्थिव जीवने एकधरण आजब रही क्यूँ तर अदिकाश जाने हे नबी तुम्हें व्यस्त होना तुम्हार मालिकर सिद्धांत आसा पर्त धर् धारण कर तुम्हें तो हमेशा चोखे सामने ही आम जख शा त्यागे उठ तक तुम प्रशंसार मालिकर माहत्य घोषणा कर रे एक तुम तरठ करो अब रतर शेषे अस्तमित हार पर माहोषणा करो